ধন্য নারী মায়ামিনা আমা যে তারি জীব যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়া গুম যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়া গমন ধন্য নারী মায়ামী না ধন্য নারী মায়ামী না ধন্য যে তারি জীবন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়া গমন যার কলেতে বিশ্ব নব্বী করলেন সুল ভায়া গমন ধন্য নারী মায়ামী না ধন্য যে তারি জীবন যার কলেতে বিশ্ব নবী করলেন সুলভায়া গমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুল ভয়া গমন রবি ওঠার আগে আনন্দেতা এত হারা দু তো সবি দিনের রবি উঠার আগে উঠল যে নূরের রবি আনন্দে তাই এত হারা দু তো সবি পাখি সব সুরে সুরে ধরল যে সুখেরি গান যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী মায়ামি না ধন্য নারী মায়ামীনা ধন্য যে তারি জীবন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ডালে ডালে দিয়ে যে রঙিন হাসি নেচে বলে তাকেই তো ভালোবাসি সৃষ্টি যত আছে তাকে করলো যে সবে বড় যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভ ধন্য নারী মায়ামী না ধন্য নারী মায়ামী না ধন্য যে তারি জীবন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভ ভায়া গমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভ ধসে পড়লো কি তিনি যাবে হাজার বছরের অগ্নি শিখা গেল নিভে ধসে পড়লো কিসরার মাহিনি হাজার বছরের অগ্নি শিখা হঠাৎ গেল নিভে দূর হলো সব কু ফুরশির যে শান্তির নিশান যার কোলেতে বিষ নবি করলেন সুরভায় আগমন যার কোলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধন্য নারী মায়া মিনা ধন নারী মায়ামীনা ধন্য যে তারি জীবন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন যার কলেতে বিশ্ব নবী করলেন শুভায়াগমন ধনারে <laughs>